ফ্ল দিন আনু মি কুম ফকুল হু আজর কবী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 أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير من ذا الذي يقرد الله قردا حسنا فيضعفه له ফু লহু আলহু অজু ক্যারি ইউম তুকি নবলুকি না তে সানু রুহু বাই নাই মাইমানি সানু রুহু বাইনাই দিমি নিহি দুসৌম জন্ন بُشْرَاكُمْ الْيَوْمَ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ يَوْمَ يَقُولُ الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ لِلَّذِينَ آمَنُوا آمَنَّا ظَنَنَّا أَنَّا قَدْ نَقْتَبِسْ مِنْ نُورِكُمْ فإِلَّا رَجِعُونَ وَرَاءَكُمْ فَانْتَمِسُوا نُورًا فَضُرِبَ بَيْنَهُمْ بِسُورٍ لَّهُ بَأْبٌ وَبَاطِنُهُ فِيهِ الرَّحْمَةُ بَاطِنُهُ فِيهِ الرَّحْمَةُ وَظَاهِرُهُ مِن قِبَلِهِ الْعَذَابُ يُنَادُونَهُمْ أَلَمْ نَكُن مَّعَكُمْ قَالُوا بَلَى ولكنكم فَتَنْتُمْ أَمْ فِسَقُم تَرَبَّصْتُمْ وَارْتَبْتُمْ وَارْتَبْتُمْ وَغَرَّتْكُمُ الْأَمَانِيُّ حَتَّى جَاءَ أَمْرُ اللَّهِ وَغَرَّكُمْ وَضَرَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ فَلْيَوْمَ لَا يُؤْخَذُ مِنْكُمْ فِدْيَةٌ وَلَا مِنَ الَّذِينَ كَفَرُوا সম্মানিত হাজরিন আমরা তাফসির শুনে আছি সুরা আল হাদিদের প্রথম ছয় আয়াতের তাফসির গত সপ্তাহে শুনেছিলাম আজকে আমরা সুরা আল হাদিদের সাত নম্বর আয়াত থেকে তাফসির শুনছি ইনশা আল্লাহ তা আল্লাহ তালায় সাদ করেন তোমরা আল্লাহর প্রতি ইমান আনো এবং তার রাসুলের প্রতি ইমান আনো এবং খরচ কর যা আমি তোমাদেরকে দিয়েছি যেগুলোর ওয়ারিশ তোমাদের পরে অন্য কেউ হয়ে যাবে এই মাল থেকে খরচ কর আমানু আজরুন তোমাদের মধ্যে এভাবে যারা ইমানদার হয়ে যায় আর আল্লাহ রাস্তায় বেশি করে দান খরাত করে খরচ করে তাদের জন্য রয়েছে অনেক বড় পুরস্কার আল্লাহ তালা মোমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন আমিনু বিল্লাহ যারা মোহাম তারা তো ইমান এনেই ফেলেছেন আবার ইমান আনতে হবে কেন তার মানে ইমানের কাজ কি বাকি শেষ হয়ে গেছে বাকি নাই কিছু ইমানের স্ট্যান্ডার্ড পর্যায়ে আরো বাড়াতে হবে পরিপূর্ণ ইমানে আসতে সময় লাগে সবাই সেই লেভেলে পৌঁছে না আল্লাহ তালাকে পরিপূর্ণভাবে যেভাবে গ্রহণ করা দরকার ইমানের হাই লেভেল অ্যাচিভ করা দরকার সেটা কিন্তু হয় না সহজে হয় না এটার কাজ বাকি থাকে এই জন্য আল্লাহ অন্য আয় বলেছেন আল্লাহর হয়ে গেছে আবার যে লেভেল আছে কোথায় আছে এখন বলেন দেখি আমাদের ইমানের লেভেল অনেক নিচে এটাকে আরো আপ করা দরকার আপ করা দরকার এই ইমানের কাজ বাকি আছে ইমান মজবুত করা দরকার এলেমের মাধ্যমে ইমান মজবুত হয় আল্লাহর প্রতি আল্লাহর প্রতি আল্লাহর ভয়ে কন্ট্রোল করার মাধ্যমে হয় এভাবে করে মানুষ আল্লাহ এত অনেক মজবুতি অ্যাচিভ করে সে কথাটাই আল্লাহ তালা আমাদের কাছে এখানে আহ্বান করেছেন আর ইমানের পরে বলেছেন আল্লাহ রাস্তায় বেশি করে খরচ করার জন্যে কারণ হচ্ছে যে মাল যদি খরচ না করে মরে যায় রেখে যায়। এই মালের মালিক থাকবো মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই সঙ্গে মালিক কারা হবে ওয়ারিস হয়ে যাবে ওয়ারিস যারা ইসলামী আইনেও যা অন ইসলামিক আইনও আপনি আর মালিক থাকবে না শেষ আপনার মালিকানা এখন অনেকেও ওয়ারিস হয়ে যাবে ওয়ারিস সূত্রে অন্যকেও মালিক হয়ে যাবে কাজে আপনার মাল কতক্ষণ আপনার মালিকানায় আছে যতক্ষণ আপনি জীবিত আছেন আর যখনই মরে গেলেন আপনার মালিকানায় আর কিছু নেই এই এত সোজা সত্য কথাটা কি আমাদের বুঝে আসে বুঝে আসে না মানুষ খালি মাল জমায় খালি মাল জমায় সে খাবে ভোগ করবে হিসাব নয় তারপরেও খালি জমায় জমাতে জমাতে সুফহান আল্লাহ অন্যের ধন সম্পদ অন্যের মাল অন্যের জমি দখল করে নিজের জমির মধ্যে যোগ করে মরে যায় আর এগুলা সে ভোগ করতে পারে না তার ওয়ারিসরা তার ছেলে মেয়েরা অন্যরা এগুলা খাবে আর এদের হাতে তুলে দিয়ে গেল অন্যায় ভাবে এই লোকটা আর আশেরাতে সব হিসাব তাকে দেওয়া লাগবে যে ব্যক্তি অন্য কোন জমিনের একটি অংশ দখল করে ফেলে আল্লাহ তালাকে আমতের দিন এটা সমস্ত অনেকগুণ বেশি করে ওজন করে দিয়ে তার গলায় লটকাইয়ে দেবেন এই এত বড় লটকানো উঠবে। তার কি উপায় হবে তখন হিসাব দেওয়া লাগবে আর গেছে। মানুষকে এগুলা বুঝাইতে গেলে বুঝে এরপরে হাইরে জাগা জমি নিয়ে আরেকজনের সম্পত্তি দখল নিয়ে ব্যবসা বাণিজ্য নেমে আরেকজনের টাকা পয়সা নিজের পকেটে ঢুকানোর কার মাল কি আত্মসাত করবে এই জন্য মানুষের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে না মুস্তাখ লাফি না এরপরে তারপরে তার ছেলেমেয়েরা মালিক হবে পৃথিবীতে এভাবেই আল্লাহ এই দুনিয়ার সিলসিলা জারি রেখেছেন কেউ চিরদিনের জন্য মালিকানা সম্পত্তি ভোগ দখল করে রাখতে পারবে না একদিন তাকে ছেড়ে চলে দিতে হবে রাসুল সাল আলাই আমি একদিন নবী করিব সালামের কাছে গিয়ে বসার সুযোগ পেয়েছিলাম খুব কাছে ঘনিষ্ঠ হয়ে আর তিনি তখন ছোট্ট কিছু বয়ান করছিলেন আর বলছিলেন শুধু বেশি করে পাওয়ার কার কত বেশি সম্পত্তি হবে এইরকম একটা নেশায় তোমরা পড়ে গিয়েছিলে আর ইয়াকুল ইবনু আদম মা আলী মানুষ মাল তোমার মাল বলো যে তোমার মাল তোমার থাকবে তোমাকে কে বলেছে। যে মাল তুমি খরচ করে খাওয়া দাওয়া কিনেছ খরচ করেছ নিজে খেয়েছি অন্য কে কিনে দিয়েছ এ মালও খরচ হয়ে গেছে এটা তো আর কেউ মালিকেনা দাবি করে লাভ নেই খরচ তো হয়ে গেছে আর যে মাল তুমি দান করে খয়রাত করে দিয়েছ আল্লাহ রাস্তায় খরচ করেছ এটাও তোমার মাল হিসাবে সাব্যস্ত হয়ে গেছে এটা আল্লাহ দিয়ে ফেলছে এখন তো আর এটা কেউ নেওয়ার মাল গ্যারান্টি নিশ্চিত না অন্য কারো মাল হয়ে যাবে যখনই তুমি মরে যাও এগুলো একটাও তোমার মাল থাকবে না অন্য কারো সম্পত্তিতে পরিণত হয়ে যাবে আর সেই মাল সম্পত্তি নিয়ে কি দাম দরবার মাস দুইক আগে ঢাকা এক বড় দুই ছেলে বাবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বড় পলিটিশিয়ান অনেক কিছু। দুই ছেলে ছেলে এক এক ব্যবসার মধ্যে আছে আর এক ছেলে পিস্তল নিয়ে আসি সে ভাইকে খুন করে ফেলো এই ব্যবসার অফিসে ঢাকা শহরে বসে কুটিপতি তারা বিলিয়ন ইয়ার মালের জন্য বলে যে বাবা এই ছেলেকে সব মাল দিসে আমাকে বেশি কিছু দেয়নি সবকিছু সে বাবা তখন জীবিত আছেন থাকা অবস্থায় বাবার মাল নিয়ে এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলল শিক্ষা আছে শিক্ষা। শিক্ষা কম এরপরে মানুষ অথচ অন্যদের থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাহলে কতবার বলেছেন ফাঁতাবেরু ইয়া উলিল আফসল যাদের জ্ঞান আছে বিবেক আছে চক্ষু আছে চোখটা খুলে শিক্ষা গ্রহণ তো আল্লাহ আমাদেরকে বলছেন এবং তারপরে আল্লাহ অর্জন করার জন্য অর্জন করবে তাদের জন্য কি ফাল্লা আমানু আমানকুম এইভাবে তোমাদের মধ্যে যারা ইমানের বলে বলিয়ান হয়েছে ইমানের উঁচু র্যাঙ্ক হাসিল করেছে আর যারা এইভাবে আল্লাহর আস্তায় অনেক সময় বিভিন্ন খাতে বেশি বেশি করে খরচ করার তৌফিক যাদেরকে আল্লাহ তালা দিয়েছেন লাহুম আজরুন কবির এদের জন্য অনেক বড় পুরস্কার রয়েছে এত বড় পুরস্কার কবে সেটা আখেরাতে উ আল্লাহ বহু দেরিয়াছে জাননা তোর আজকাল পাবো না বহুত পরে পাব তাই না এরকম চিন্তা করি আমরা আর চিন্তা করি মরে গেলে তো সঙ্গে সঙ্গে জাননা যাহার নাই কত শ বছর যাবে কিংবা হাজার বছর যায় কিনা তারপরে কি হবে না হবে যখন মৌধ হয়ে যাবে যদি আরো তিরিশ বছর পরে মৌত হয় কারো তখন ও মৌত সব মনে হবে আল্লাহ এত তাড়াতাড়ি হায়াত খারাপ শ্বাস হয়ে গেল এখন মনে হয় অনেক দেরি আছে কবরে গেলে শাস্তি কবরে গেলে শাস্তি অথবা ঘুমের একটা সুন্দর স্বপ্ন এর পরেও সেখানে দেখা যায় যখন হঠাৎ করে হ্যাঁ হাসার ময়দানে উঠার জন্য ডাক দেওয়া হবে হঠাৎ করে নাকি এত জলদি দুনিয়ার সময় তখন অল্প সময়ের জন্য মনে হবে কামলা বিস তুমি বলা হবে কতদিন ছিলা ইয়ৌমান কত সময় ছিলাম আর একদিন ছিলাম বা একদিনের কম সময় খালি দুনিয়ার মধ্যে ছিলাম অথচ এখন কত বয়স নিয়ে তাহলে আখারাত বেশি দূরে না কাছে একেবারেই কাছে কিন্তু ওই একটা বাকির কারণে অনেক দূরে মনে হয় ওইটার দিকে আমাদের চোখ যাই না খালি নজর কোন দিকে এই দুনিয়া নগদটার দিকে খালি চোখ চলে যা আল্লাহ এখানকার লাভ ক্ষতি এখানকার উন্নতি এখানকার অবনতি এখানকার অবস্থা ভালো করা এখানকার সাহাবাহিক রাম রেদানা কিরকম ইমান দান করেছিলেন তারা মনে হয় যেন দুনিয়া থেকে জান্নাতকে দেখতে পাচ্ছিলেন তাদের কাছে জান্নাতেরকিনটা এত মজবুত ছিল আখেরাতের কথা তারা এইভাবে আমাদের মাইন্ড এর মধ্যে আমাদের মগজের মধ্যে আল্লাহ তালা ঢুকিয়ে দেন আল্লাহ তালাকে সামনে যখাস্ত দান করি আমি এই পরে আল্লাহ তালা সাত করছেন ডাকছেন হে দুনিয়ার মানুষ তোমাদের কি হলো মিনু নাবিল রসুল আল্লাহ আ তার রসুলের প্রতি কেন তোমরা পরিপূর্ণ ইমান আনয়ন করো না হ্যাঁ এবং তোমাদের সঙ্গে একদিন মিস করেছিলেন একদিন চুক্তি করেছিলেন একদিন তোমাদের সঙ্গে আল্লাহ তালার পাকাপ্ত কথাবার্তা হয়েছে যখন আল্লাহ তালা আমাদের রুহ তৈরি করেছিলেন তখন সমস্ত রুহ জমা করে আদম আলা পিঠ থেকে সবাইকে বের করে ডান দিকে একদল বাম দিকে একদল ডানপন্থীদের ছিল সব উজ্জ্বল চেহারা রুহ আর বামপন্থী সব ছিল খুব মলিন কালো চেহারা রুহ সবাইকে দেখে আল্লাহ বলেছিলেন একদিন মহাসমাবেশ করে আল আপনার আলমের আরো আহ এর মধ্যে রুহের জগতে আমাদের সবাই রুহকে দেখে বলেছিলেন আলাস্তু বে রবিক আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই সবাই কি বলেছে সমস্ত রুখ এক মনে নাই সে কথা আল্লাহ তালা এখন আমাদেরকে ধরবেন কেমন যেটা ভুলে গেছি এখন ধরবেন এই জন্য আমরা তো ভুলে গিয়েছি আল্লাহ তালা কোরআন আদিল করে মনে করে দিয়েছেন একদিন তোমাদের সঙ্গে রুহের জগতে আমার কথা হয়েছে তিনি কি বলেছিলেন আলাস্তুবের আমরা কি বলেছিলাম বালা এই কথা তিনি মনে করে না দেন নাই দিলেন এইভাবে তিনি তাওরাত জাবুর ইঞ্জিল সকল কিতাব সাহিফার মধ্যে সকল নবীর মাধ্যমে সকল উন্মত ওই কথাটা স্মরণ করে দিয়েছেন কাজে আপনি ভুলে গেলে এই এনাফ এক্সকিউজ হলো না এই ভুলে যাবে বিধায় মানুষ আল্লাহ এই কথা তোমাদের সঙ্গে হয়েছিল সেই কথা যদি তোমরা বিশ্বাস করো তাহলে তোমরা আর দেরি না করে ইমান আনায়ন কর আর তোমরা ইমানের থেকে দূরে চলে যেও না এরপরে আল্লাহ তালী করেন তিনি হচ্ছেন সে আল্লাহ তোমরা জানো তোমাদের রব কে সে আল্লাহর পরিচয়টা ভালো করে শোনো তিনি সে আল্লাহ যিনি এই তার বান্দার প্রতি নবী মুহাম্মদ রসুল সাল আল্লাহ উপর পরিষ্কার আয়াত গুলো নাজিল করেছেন অত্যন্ত সুস্পষ্ট বয়ান করেনা আয়াত গুলো নাজিল করেছেন কি উদ্দেশ্যে তোমাদের কি অন্ধকার পথ থেকে উদ্ধার করে নূর আলোর পথে নিয়ে আসতে আল ইসলামু জুলুমাত ইসলাম হচ্ছে আলোর পথ নূরে পরিপূর্ণ আর ইসলাম ছাড়া বাকি রাস্তাগুলো হচ্ছে জাহেলিয়াত অন্ধকারে পরিপূর্ণ আল্লাহ কোরআন ওয়াহি পাঠিয়ে আল্লাহ আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের উপরে ওয়াহি নাদিল করেছেন কিতাব নাজিল করেছেন আল্লাহ তালা কেন কাজ করলেন কেন নবী পাঠালেন ওয়াহি পাঠালেন আমাদের জন্য আল্লাহ এতক্ষণ কেন আমাদের কল্যাণের জন্য আল্লাহ তালা এত বেশি উদ্যোগ কেন আল্লাহ তালা তালারিক কারণ হচ্ছে আল্লাহ আল্লাহলা তোমাদের প্রতি অত্যন্ত দয়াময় অত্যন্ত মেহরবান তোমরা পথ হারিয়ে অন্ধকারে ঘোরাঘুরি করবে এরপরে তোমরা জাহার নামে যাবে আল্লাহ তালা এরকম চান না তোমাদেরকে হেদায়ত দিয়ে কল্যাণ দিয়ে নাজাদ দিতে চান তোমাদের জন্য আল্লাহ তালার এত মায়া মমতা এত দরদ এত এই আল্লাহ আল্লাহ এই কথাগুলো যে বলেছেন। সাল্লা তখন ছিলেন তিনি ডেকে ছিলেন এখন আমাদের সমাজে কি আল্লাহ নবী আসেন ডাকেন ডেকে ডেকে লোকদেরকে বলেন না কিন্তু আল্লাহ তালার কথাগুলো রেসার দায়িত্বের কাজগুলো তিনি পরিষ্কার রেখে গিয়েছেন পৃথিবীর মধ্যে এখনো এই নবীর রেসালতের রেসালত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আল্লাহতালা করে দিয়েছেন এবং এই উম্মতকে আল্লাহ তালা এই জিম্মাদারি দান করেছেন এখন যারা এই পত্র পত্রিকা মিডিয়া এবং লেখনী বই পুস্তক সবকিছুর মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে দিনের পয় গা পৌঁছানোর সুযোগ যেমন রয়েছে মানুষের জন্য গ্রহণ করার সুযোগ যেমন আছে তেমন এই উম্মতকেও আল্লাহতালা দায়িত্ব দিয়েছেন এবং এমন হবে যে আল্লা নবীকে না দেখিয়ে পরবর্তী পর্যায়ে লোকেরা ইসলাম কবুল করা অব্যাহত রাখবে আল্লাহ আজও ইসলাম কবুল করে আজকে জোহরের পরে মহিলাদের ইসলামিক ন মুসলিমদের মহিলা সার্কেলে দুইজন সিস্টার কালেমা পড়লেন আল্লাহামদুল্লাহ একজন ফিলিপাইনের খ্রিস্টান ছিলেন সাতাশ বছর বয়সের আরেকজন সম্ভবত ইন্ডিয়ান জৈন ধর্মের অনুসারে জৈন বৌদ্ধ ধর্ম থেকে আসা আরেকটা ধর্ম আছে এবং হিন্দু ধর্মের পাশাপাশি জৈন ধর্ম সেই জৈন ধর্মের মহিলা দুইজন ইসলাম কবুল করলেন তাহলে আল্লাহতালা মানুষ কি এখনো আল্লাহর রহমতের দিকে হৃদায়তের দিকে নিয়ে আসতে পারেন সেই প্রমাণ আজকে আমরা দেখছি কাজেই আমরা আল্লাহ তালার কাছে দরখাস্ত আমরা তো শোনা মুসলমান মা বাবার ঘরে জন্মগ্রহণ করে অটোমেটিক ইসলাম কবুল করলাম বা ইমান মালিক হয়ে গেলাম এই ইমান যথেষ্ট নয় এই এইমানকে আরো ইম্প্রুব করার জন্যই আল্লাহ এত নসিহা আমাদেরকে করছেন এরপরে আল্লাহ তালা আমাদেরকে এগেইন ইমানের পাশাপাশি যে জিনিসটার কথা আজকে বারবার উল্লেখ করছেন সেটা হচ্ছে আল্লাহ রাস্তায় খরচ করার লোকেরা তোমরা আল্লাহর তোমরা খরচ করো না বেশি বেশি করে আসমান জমিনের যত সম্পদ আছে টাকা পয়সা সোনা গয়না বাড়ি ঘর জাগা জমিন এই সব কিছু তো আসলে মালিক আল্লাহ আল্লাহ কয়েকদিন তোমাদেরকে এখানে রাখলেন এরপরে সবগুলো মালিকানা আবার আল্লাহর কাছে ফেরত যাবে মালিকানা আল্লাহর কাছে আছে। আর কেয়ামতের আগে সব আল্লাহর কাছে চলে যাবে কেয়ামত হয়ে গেলে তখন আর সামান্য ক্লেম করার টেম্পোরারি মালিকানা আমাদের কারো কাছে থাকবে না তখন পুরোটার মীরাস উত্তরাধিকারী একমাত্র হয়ে যাবেন আল্লাহ ত কাজে এই দুনিয়া ফানা হয়ে যাবে একদিন তোমাকে কয়েকদিন রাখা হয়েছে এই মালের জিম্মাদারি দিয়ে তুমি মালকে কোন ভাবে খরচ করো আল্লাহ রাস্তায় কুদুর খরচ করো আর নিজের জন্য কুদুর খরচ করো কাবিন والله بما تعملون خبير তোমাদের মধ্যে কখনো বরাবর হবে না যারা ফাতহ আশার আগে খরচ করেছে এবং জিহাদ করেছিল আর যারা ফাতহ হাসিন হওয়ার পরে মাল খরচ করেছে এবং জিহাদ করেছে এই ফাতহ বলতে কোন ফাতহ বোঝানো হয়েছে ফাতহ মক্কা মক্কা বিজয় আবার কোন রেওয়াজে আসছে আপনার শুনেছেন বলতে কোন কোন মোফাসির মক্কা বিজয়কে বুঝিয়েছেন আর কোন কোন মোফাসির হোদাই বিয়াকে বুঝিয়েছেন কারণ হোদাই মাধ্যমে মনে হচ্ছিল মুসলমানদের পরাজয় আসলে আল্লাহ তারা সেখানে বিজয়ের বীজ রেখে দিয়েছেন যেটা ফাতে মাক্কর মাধ্যমে কমপ্লিট হয়েছে তো এই ফাতে মাক্কা অথবা সোলে আগে যারা ইসলাম কবুল করেছে আল্লাহ রাস্তায় খরচ করেছে যেহাদে অংশগ্রহণ করেছে তাদের যে মর্যাদা ফাতে মাক্কা পরে যারা দলে দলে ইসলাম কবুল করেছে ইয়াদ হুলুন আফাজা তাদের মর্যাদা কি আল্লাহর কাছে সমান গোড়ার দিকে প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছিল তখন তো সবাই ইসলামে আসে মাত্র অল্প কয়েকজন আসছে এই জন্য যারা হিজরতের আগে ইসলাম কবুল করেছেন তাদের একটা আলাদা মর্যাদা আছে যারা হিজরতের পরে কবুল করেছেন তাদের আরেকটা মর্যাদা এক ডিগ্রি কম যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার আগ পর্যন্ত ইসলাম কবুল করেছেন তাদের মর্যাদা অনেক বেশি যারা বদরি হতে পারেননি তারপরে ইসলাম কবুল করেছেন তাদের মর্যাদা কিছু কম যত আগে যত রিস্কের ইসলাম কবুল করেছে তত বেশি কোরবানি করতে হয়েছে তত বেশি চ্যালেঞ্জ ছিল তত আল্লাহর কাছে তাদের মর্যাদা হাই ঠিক তেমনি আবার মক্কা বিজয় বা তার দিয়ে যারা ইসলাম কবুল করেছে তখন তো অনেক লোক ইসলাম কবুল করেছে তাই আল্লাহ তালা বলেছেন যত আগে ইসলাম কবুল করবা তত আগে তোমাদের মর্যাদা বাড়বে এখনো যারা পিছনে আসি করোনা পরে গিয়ে আলহামদুল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন তবা করেছেন এখন নেক আমল করতেছেন এখন গুনা ছেড়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন কিন্তু তিনি আফসুস করেন হাই রে আমি যদি কালে এরকম হতে পারতাম আরো দশ বছর আগে আরো বিশ বছর আগে যদি আমি আল্লাহ হতে পারতাম না থাকতাম কতই না ভালো হতো না করা ইসলামের কাজে দেরি না করা হজ ফরজ হয়ে গেছে এখনই করে ফেলে ছেলে মেয়ে বিয়ে শাসী দেওয়ার দায়িত্ব এসে গেছে দেরি করবো কেন এখনই করে ফেলে প্রত্যেকটি কাজে মেঘ কাজে আল্লাহ তালা কাছে দেরি না করার মধ্যে এখানে লেসন রয়েছে এই উপলক্ষে একটি ঘটনা আছে খালেদিমন ওয়ালিদ অনেক পরে ইসলাম কবুল করেছেন আপনারা জানেন কোন এক যুদ্ধে পরবর্তী পর্যায়ে এই দুইজনের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়েছে খালেদিন ওয়ালিদ ছিলেন কমান্ডার আর আব্দুর রহমান মুরবী হিসাবে একজন আসছ তোমার তো আলহামদুলিল্লাহ অনেক কন্ট্রিবিউশন হচ্ছে কিন্তু তোমার তো ইসলামের আরেকটু পাকাপ্ত হওয়া লাগবে কিছু কমতি আছে তুমি একটু তাড়াহুড়া করছো তুমি আর ভালো করে বুঝার চেষ্টা করো কিছু বুঝাইছেন আর কি তখন খালেদেবন তিনি তো একটু তেজস্বী মানুষ খুব স্ট্রং ভেরি পাওয়ার ফুল রাগ করে জবাব দিয়ে ফেললেন মুরবীকে বললেন যে তাস্তা তিল আলাই নী আইয়া মিন সাবাক তুমু নাবি হা আমাদের কয়েকদিন আগে ইসাম কবুল করছেন এই জন্য খালি আমাদের ভোর মাতবরি চালান খালি মাতবরি করেন চান্স পাইনি সব লাগনা তোমরা যদি ওহৎ পরিমাণ ওহৎ পাহাড় পরিমাণ তোমরা খরচ পত্র কর আমার সিনিয়র সাহাবিদের কাছে কোনো দিন তোমরা যেতে পারবে না যে সাহাবিদের আমার নবীদের সাহাবি কে গালমন্দ না, তাদের ব্যাপারে কেউ দুশ্মনী পোষণ করো না তাদের ব্যাপারে কোনো হ্যাঁ তাদেরকে কোনো সময় গালি গালাস করোনা দিন আফসি বিয়াদিহি আমার সাহাবিদের এক মুষ্টি পরিমাণ বা অর্ধ মুষ্টি পরিমাণ সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করার মতো তোমরা পৌঁছতে পারবে না এই যে আহ জমা আতের লোকেরা সাহাবিদেরকে সবাইকে সম্মান করে রাজি আল্লাহ শুধু না বানিয়ে আবুকার দখল করতে গেছেন না ওজুবুল্লাহমিনে কে এরকম অভিযোগ দিয়ে তারা লানত পেশ করে আলাই আকার মদিনা তো এইবার করতে গিয়ে তারা বলে এমন ভাবে বলে পাশে কেউ থাকলে শুনতে পায় আল্লাহ এদের প্রতি আমাদেরকে আল্লাহর রাস্তায় এগিয়ে আসা আল্লাহ রাস্তায় দান খয়াত করেছেন যে সাহাবিরা এটা তো আল্লাহর রাস্তায় খরচ করে শুধু গরিব মিসকিনকে দান করেননি দিনের কারণে যে মাল ব্যয় করেছেন আজকে মুসলমানের উন্মতের জন্য গরিব অসহায় জন্য ইসলামী প্রতিষ্ঠানের জন্য মাদ্রাসার জন্য ইসলামী কাজের জন্য যে পত করা দরকার এই কাজে যেন আমরা খরচ অব্যাহত রাখি কারণ দিনের জন্য টাকা পয়সা খরচ করা শুধু রসুল্লাহামের জমানা দরকার ছিল এই জমানায় লাগবে না এই খরচের উপলব্ধিটা আমরা অনেকেই করি না দেখেন সাহাবিরা কি পরিমাণ খরচ করলেন তবুকে যদি আবুকার সম্পদ নিয়ে আসলেন জোগাড় করে দিলেন তো ওই সময় খালি দিনের জন্য খরচ করা লাগছে এই সময় মোটেই লাগে না আমাদের এক শান্তির জমানায় আছে কিছু লাগবে না হয়ে গেল তাহলে এই সময় আল্লাহ রাস্তায় দান করতে হবে দিনের কাজে ব্যয় করতে হবে আনফা কাতালু যারা আগে আগে এসে বেশি বেশি করে আল্লাহ রাস্তায় কেতাল করেছেন জেহাদ করেছেন লড়াই করেছেন খরচ করেছেন পরবর্তী পর্যায়ে যারা এসে যোগ করেছেন তাদের চেয়ে আল্লাহ তাদেরকে অনেক বেশি তারপরে আল্লাহ আল্লাহ সুসংবাদ দিচ্ছেন সবাইকেই আল্লাহ তালা অত্যন্ত সুন্দর পুরস্কারের ওয়াদা করছেন পরের লোকেরা এসে সুন্দর পুরস্কার পাবে ওই যে হাজিতে হচ্ছে যে আল্লাহ তালা অনেক পরে বই পুস্তক কিতাব পড়ে যারা ইসলাম কবুল করে যারা এইভাবে সূত্রে হতে পারলো না আল্লাহ নবীকে দেখলো না মুসলিম করল না ইসলাম কবুল করলো তাদের ব্যাপারে আল্লাহ তালা কি সুন্দর সুসংবাদ দিয়েছেন কাজে এই জমানার লোকদের পরবর্তী জমানার লোকদেরকে আল্লাহ তালা ওয়াদ আল্লাহুল হোসনা তাদেরকে আল্লাহ তালা অত্যন্ত সুন্দর ওয়াদা দিয়ে তাদেরকে আল্লাহ তালা সান্ত্বনা দিচ্ছেন তোমরা যদি সিনসিয়ার হও তোমাদের জন্য আল্লাহ কাছে সুন্দর পুরস্কার রয়েছে তোমরা যা কিছু আমল এগুলো সম্পর্কে আল্লাহ তালা অবগত আছেন আল্লাহ তালা সময় আমাদের খবর রাখেন কে কি আমল করি কে জান্নাতে যাওয়ার জন্য কদূরে এগিয়ে গেছি কার জাহান্নামের দিকে যাওয়ার রাস্তা দিনের পর দিন খোলাশা হচ্ছে সবকিছু আল্লাহ দেখেন এবং খবর রাখেন প্রত্যেক দিন এমন নয় শুধু হিসাব করলে তারপরে আল্লাহান তোমাদের মধ্যে যারা আল্লাহলা হাসানা কে অনেক বাড়াইয়ে বেশি বেশি করে তাকে শোধ করে দেবেন পে ব্যাক করে দেবেন আল্লাহু আজরুন করিম আল্লাহ তালা তাকে আরো অনেক বড় পুরস্কার দিয়ে পশাই দিবেন ধন্য করে দেবেন এই আল্লাহ আমাদের কাছে করি কি করজ মানে লোন আল্লাহ আমাদের কাছে লোন চান আল্লাহ রাসায় অন্য জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ তালার কাছে বলে এটা তো বুঝে আসলো যে আল্লাহ রাসায় খরচ করতে বলেছেন করজ যে বাংলাকে আমরা করজ বলি আসলে আর বিশব্দ করদ করজান হাসানা এখন আল্লাহ তাহলে করজে হাসানা কেন ব্যবহার করলেন দুনিয়াতে কর্জে হাসানার একটা অর্থ আছে না যে করজে হাসান অনেক স্বভাব আছে এই দুনিয়ার আমাদের মধ্যে লেনদেন আছে একটা হাসানা যে দেই কোনটা করজে হাসানা আমাদের নিজেদের মধ্যে আর আল্লাহর সঙ্গে আরেকটা আছে কর্জে হাসানা দুইটা জিনিস করজে হাসানার অর্থ আগে বুঝি যে আমাদের মধ্যে কর্জে হাসানার অর্থ কি আমাদের নিজেদের মধ্যে করজে হাসানার অর্থ কি থ্যাংক ইউ যা দেব তাই নেব অতিরিক্ত করলে সেটা কি হয় আমার কাছে থাকলে তো আমি কিছু ইনকাম বাড়াইতে পারতাম কিনা চার্টা করে দেখতাম এই যে আমি ইনকাম বাড়াইতে পারলাম না এই জন্য দেয় না তাহলে বখিলি করে ফেললাম আর আমি দিলাম দিয়ে যে আমি বাড়াইতে পারলাম না এই যে একটা স্যাক্রিফাইস হলো কোরবানি হলো এই জিনিসটাকে আল্লাহ তালা অত্যন্ত পছন্দ করেন এই জন্য এটা নাম রেখেছেন আল্লাহ করজে হাসানার আরেকটি দিক আছে তাকে করজ দিয়েছ এখন দেখার পরে দেখলাম যে দেওয়ার পরে সেই বেচারা এমন বিপদে পড়েছে কথা বলে দিয়েছে পাকাপোক্ত তিন মাস পরে দেব এখন তিন মাস মাস পরে তার অবস্থা আরো কাঠ দেওয়ার কোনো সঙ্গতি নাই তাহলে কি করা দরকার তাকে আবার সময় দেওয়া দরকার তার উপরে জবরদস্তি করে আদায় না করা দরকার তাহলে এটা করার একটা একেবারে পরিপূর্ণ মান অর্জন করে এটা আরেকটা দিক কর্জে হাসানা তার থেকে জবরদস্তি আদায় করে ফেলে না মাল ক্রোপ করে আদায় করে ফেলে না আগে শুনতাম আমাদের দেশে এখন তো এনজিওরা এগুলো করে আগে আমাদের দেশে কাবুলিওয়ালা দিত মানে আছে কাবুলিওয়ালাদের কথা কাবুলিওয়ালারা সুদ দিত সুদে টাকা হ্যাঁ দিত লোন দিত লোকেরা এখন এরপরে তারা জবরদস্তি যা করতো এরপরে যদি এমন হতো যে লোক মানে করজ নিয়েছে মরে গেছে এখন আজও খবর পালো যে টাকা নিল না মরে গেত তখন কি করতো কবরের মধ্যে গিয়া লাঠি দিয়া পিঠেছে তার কবরের মধ্যে এমন টাকা ছিল ওগুলো তখন লোকেরা বাধ্য হয়ে জাগা জমি ঘটি বাটি বিক্রি করে ভিটা বাটি বিক্রি করে তার টাকা তাহলে মানুষের মধ্যে করজ হাসানা অপরকে দেই বিপদে আপদে যদি মুসলমান করজে হাসানা দুনিয়াতে না দেয় তাহলে যে ব্যক্তি গেছে সে কোন দিকে যাবে হারাম পথায় সুদের করজ আনতে যাবে সুদের করতে গেলে সুদটা দুনিয়ার মধ্যে আবার প্রচার হয়ে যায় আর সুদের বিরুদ্ধে আল্লাহ করেছেন সুদ যে খায় সুদ দেয়। দেয় সুদ থেকে বাঁচার জন্য কি নিজেদের মধ্যে বিনা ইন্টারেস্টে লোন দেওয়া দরকার লোনটাকে দিতে কার না করা হ্যাঁ একটু দেওয়ার চেষ্টা করা যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত হন যে টাকা নিয়ে শুধু খাবে দেবে দেবে না এটা একটা বারপার এরকম না হইলে সাধারণ অর্থে যারা একটু ঠেকে গেছে তাদেরকে করাটা ভালো না আল্লাহ এখন আল্লাহ তালাও দেখি করজে হাসানা চান আল্লাহ কোন জায়গায় ঠেকলেন আল্লাহর করজে হাসানা নেওয়া দরকার কি সেটা কোন কর্জে হাসানা আসলে সেটা কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যেই আগামী মাসে আবার একশো টাকা ফেরত দেবেন এরকম না হ্যাঁ এটা হচ্ছে আল্লাহ রাস্তায় খরচ করা করাটাকে আল্লাহ তালা চান কিন্তু সেটা নাম অন্য জায়গায় আল্লাহ ইনফাকি সাবি বলেছেন ওইটা তো ঠিকই আছে কিন্তু এইখানে বললেন কার নাম দিলেন আল্লাহ তালা বুঝাইলেন যে আমার রাস্তায় যে খরচ করো। এটা কি আসলে আল্লাহর দরকার আল্লাহ থেকে গেছেন এই জন্য খরচ নাকি আল্লাহ তালা আমাকে দিয়ে খরচ করান উপকারের মালিকটা কি হবে আল্লা বলেন তোমাকে খরচ করাইতে যদি পারি তোমাকে যদি আমি তৌফিক দিতে পারি তুমি যদি করো এটা তোমার কাছে একদিন সাংঘাতিক ভাবে অনেক বড় হয়ে ফেরে আসবে সেটা কোন জায়গায় আখেরাতে আমাদের লাভের জন্য আল্লাহ তালে এই আমাদেরকে দিয়ে করান ছেলে মেয়েকে যখন আপনি দুষ্ট হয়ে গেছে লেখাপড়া করতে চায় না খুব শাসন করে লেখাপড়া করেন প্রাইমারি সেকেন্ডারি তো করে তারা বেশি দুই ঘন্টা পড়ান তিন ঘন্টা পড়ান তারা পড়তে চায় না তারা মনে করে খালি আমাদের কষ্ট দেয় এত লেখাপড়া করাইতে চায় তারা মনে করে তাদেরকে কষ্ট দেন কিন্তু আপনার নিয়ত কি তাদেরকে কষ্ট দেওয়া আপনার নিয়ত কোনটা এদের ভালো চাওয়া বড় হলে ভালো ডিগ্রি হবে লেখাপড়া করবে আল্লাহ তালা তাকে শামসাও করতে রাখবে আপনি তার কল্যাণ চান আর সেই মনে করে খালি আমারে কষ্ট দেয় বাচ্চা তো বুঝে না তা আমাদের মানুষের এই অবস্থা অলিল্লাহ হিল্মাল আলা আল্লাহ তালার সঙ্গে কোনো মিসাল খাটে না তবুও বোঝার জন্য আল্লাহ তালাও মিসাল দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে খরচ করাতে চান আর আমাদের খালি পকেটে হাত ঢুকে যাই এত টাকা চান কেন আল্লাহ তালা খালি মসজিদের জন্য চাওয়া হয় কিছু কিছু করতে বলে। আর আর ইনকাম বাড়বে খরচ করতে চায় না মানুষ এটা জন্য পুশ করতে হয় তো কাজেই আপনার থেকে যদি আপনার পকেট খালি করে নিয়ে যায় আপনি আল্লাহর দিতে পারেন সব আল্লাহ এটা তো আপনার কিসম এটা আপনার লাভ হয়েছে এখানে আল্লাহ লাভ ক্ষতির কিছু নাই আর যিনি আল্লাহ বলেছেন মন্দ্রদুল কে আছে আল্লাহকে দেবে। তাহলে আল্লাহ তালা তাকে বহুগুণ করে ফেরত দেবেন আর এমন ভাবে ফেরত দেবেন খালি ওইটাই ফেরত দেবেন না জন্য অপেক্ষা করবে তো আল্লাহ তালা আমাদেরকে এই সুন্দর ভাবে একজাম্পল দিয়ে বললেন সাহাবাইকার যেভাবে বুঝেছিলেন আমরা কি সেরকম বুঝি একটি স্টোরি এক সাহাবাইকার শুনে আমরা তাফির শেষ করি যখন এই আয়াত নাজিল হয়েছে আবু দাহদাহ একজন সাহাবি ছিলেন তিনি একজন আনসারী সাহাবি ছিলেন তিনি আল্লাহ নবী গিয়ে এই আয়াত শোনার পরে বললেন কর্লা তাল্লাহুজি আমাদের কাছে কর্জ চান কর্জ হাসানা চান ভাল আবু দাহদাহ আল্লাহ তো তাই চানি দেখুল্লাহ তখন তিনি বলেন আল্লাহনবী আপনার হাতটা আমাদের একটু বাড়াই দেন আল্লা নব্বী হাত বাড়িয়ে দিলেন তারপরে তিনি ওনার হাত ধরলেন আল্লা নব্বী হাত ধরে বললেন যে আমার রবকে আমি করজে হাসানা দিয়ে ফেললাম আমার একমাত্র গার্ডেন ফালম হাউস যেটা আছে এই বাগানকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম আমি আল্লাহকে করজে হাসানা দিয়ে দিলাম এবং সেই বাগানের মধ্যে আছে এক দুই মন খেজুর ধরে মাসা আল্লাহ এরকম একটা বাগান কত বড় সম্পদের মালিকুহা এবং সেই বাগান বাড়ির ভিতরে তার একমাত্র থাকার ঘর পুরোটা আল্লাহ রাস্তা দিয়ে আল্লা নবীর হাত ধরে চুক্তি করে চলে আসলেন স্ত্রী বললেন যে হাজির কি বলবেন কেমন যেমন স্বামী তেমন স্ত্রী এক ডাকে সারা কলা উখরুজি ফুহুর তুমি বের হয়ে আমি আমার এই বাগান কি আমার আল্লাহ করজ চাই আল্লাহকে করছি আল্লাহ রাস্তায় অন্য হাজি সে এসেছে সেটা আমি বোধহয় আরেকদিন বলেছিলাম এই ঘটনাটা অন্য এসেছে এক সাহাবি বললেন ইয়া রাসুল আমার একটা ছোট্ট বাগান আছে কিছু খেজুর গাছ আছে বাগানের মাঝখানে আরেক লোকের আরেকটা খেজুর গাছ করতে পারি না এই রিকোয়েস্ট করবেন তিনি গেলেন তাকে রিকোয়েস্ট করলেন যে এই যে তোমার ওই বেচার বাগানের ভিতরে তোমার একটা খেজুর গাছ আছে এটা তুমি তাকে দিয়ে দাও আপনারা বলবে যে একজনের বাগানে আরেকজনের খেজুর গাছ থাকে থাকে এরকম আমাদের দেশে আগে অভাব মানুষ নিজের বাগানে একটা বড় আম গাছ বিক্রি করে ফেলছে করছে না এরকম একটা ঘটছে আর কি সাহাবি ডিস্টার্ব হচ্ছে সেই বাচ্চারা খেজুর গাছটার কারণে এখন তার ডিস্টার্ব হচ্ছে বলে যে তুমি এক কাজ কর তুমি তোমার খেজুর গাছটা তুমি তাকে দিয়ে দাও দান করে দাও একটা খেজুর আল্লাহ তালা তোমাকে এর বিনিময়ে জাননাতে খেজুর গাছ দিবেন সেই লোক বখিল বকিল না আমি দিতে পারবো না সরি দিবে না তো নবী আর চাওয়া চাবি কারণ সেই মালিক না দিলে আর কত করবেন এখন আবুদাহ পাশে ছিলেন তিনি চিন্তা করলেন যে খেজুর গাছটা দিলে আল্লাহ তার জন্য জান্নাতে খেজুর গাছ বানাবেন এখন জান্নাতে যদি খেজুর গাছ বানায় আল্লাহকে তার রাখবে নাকি তিনি চিন্তা করলেন এক কাজ করি ওই লোকের পিছনে গেলেন যে খেজুর গাছ আমার একটা বাগান আছে ছয় শেজুর গাছ আছে পুরো বাগান তোমাকে দিয়ে ওই গাছটা আমি চাই। কয় কি জলদি করি নাও চোরাজি হয়ে গেল তারপরে তিনি এই দহদা এসে আল্লাহ নবীকে বললেন ইয়ার্লাহ আপনি যে চাইছিলেন আপনার সাহাবি এই তার খেজুর গাছের দরকার আপনি তাকে ডেকে দিয়ে দেন আমি অলরেডি এই খেজুর গাছটা কিনে ফেলছি আমার পুরো বাগান বাড়ি তাকে দিয়ে তখন নবী করি সাল্লা এত খুশি হয়ে গেলেন বলেন বললেন কাম্মিন আবুদাহাদনাতে কত খেজুর গাছ যে আল্লাহ তৈরি করে রাখছেন তারপরে যখন এই খবর নিয়ে তিনি বাড়িতে আসলেন বলে যে উমুদাহ দাহ তাতে বের হয়ে আসো ছেলে মেয়ে জলদি বাইরে আসো যে ব্যক্তি এই খেজুর গাছ দিল তার জন্য আল্লাহ জানাতে খেজুর গাছ দিবেন তখন তিনি কোন প্রতিবাদ না করে তার গাটটি গোট্টা সব পেচাইয়া ছেলে মেয়ে মেয়েকে বাইরে আসলেন আর স্বামীকে বললেন হ্যাঁ যে রাবি হাল খুব ভালো কাজ করেছে, মাস আল্লাহ দারুন কাজ করেছে। দেখেন যেমন সাহাবি তেমন তার বিবি আল্লাহ আমাদের জামানা যদি পুরুষের ভুলেও এই কাজ করে ফেলে স্ত্রী তো লাঠি নিয়ে দৌড়াবে বেকুব কোথাকার আর সুযোগ পাও নাই আর কাম পাও নাই সুফান আল্লাহ যেমন সাহাবি আর তাদের বিবি আল্লাহ তাল্লা রেদান কি রকম ইমান দিয়েছেন এবার বলেন দেখি আয়াতের হুবহু আমল করে দেখিয়েছেন আমরা কত দূরে এবার আমরা চিন্তা করি কত দূরে বলেন দেখি কাছে যাওয়ার কোন অবস্থা আছে এবং তখন তিনি মহিলা তার ছেলে মেয়ে বাচ্চা কাজা সবকে এই মুহূর্তের ভিতরে ঘর ছেড়ে বের হয়ে চলে আসলেন এটা আল্লাহ রাস্তায় যাওয়া হয়ে গেছে আল্লাহকে করা দেওয়া হয়ে গেছে আর এই কথা শুনে নবী করিম সাল এভাবে করে জান্নাতে। সুসংবাদ দিলেন তিনি এটা বললেন গাছাখা থেকে শুধু মণিমুক্ত টপ টপ করে পড়তেছে এই কথাগুলো আমাদের ইমান তাজা হওয়ার জন্য কাজে লাগানো দরকার আমাদেরকে আল্লাহ তালা ইমানের পথে জজ্ দান করবেন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف المرسلين وعلى اله وصحبه اجمعين اللهم ااتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم ارينا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إنا اعوذ بك من فتن ما ظهر منها وما بطن صلى الله تعالى على خير خلق سيدنا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه